মানে বলছেন ও তুল তুল আবি আরো দু হুমসা নোকসানি তারা লম্বাই হবে তাদের পিতা আদু সালামের মতো ষাট হাত আর তাদের পোস্ত হবে সাত সাত হাত এতে কোন কমতি নেই মানে এটাও বলা হয়েছে আর লম্বার বিষয়টা বুখারি মুসলিম সহি হাইনির মধ্যে প্রমাণিত আছে যে দুটো কিনা আমাদের জন্য সূর্যস্বরূপ মানে আলোক আলোক বাড়তি কাজ করুক বর্ণনা করেছেন হাজা তবে এই ছাতের সঙ্গে সাতের যে মিলটা প্রস্তুতের দিক থেকে এটার যথেষ্ট আছে মানে যৌতিক সাক্ষাৎ হলে পারে এদিক সাক্ষাৎ হওয়াটা এটা হচ্ছে মিল করু করল আলাহি অনসানি তো এটা হচ্ছে ওই যে মানে যার দেহ আর কি তার অনুপাতে এটা ঠিকই আছে এটা হচ্ছে যিনি মানুষের সৃষ্টিকে পাকাপ্ত করেছেন তারই এটা পরিমাপ মানে তারই একটা হচ্ছে নির্ধারণের এবং রং সম্পর্কে চুল বাঁকা বাঁকা কোখড়ানো চুল সেভাবে যত্ন করে রাখলে কোকড়ানো চুল কিন্তু দেখতে সুন্দর মেয়েদের ক্ষেত্রেও মানে যত্ন দেখাবে কিন্তু মূলত রান্না সে কথা বলা হয়েছে কারণ সুন্দর আসলেই সুন্দর কারণ মানে যে কোনো ধরে সোজা হওয়ার থেকে টাকা পাকা হওয়া বেশি সুন্দর মানে চোখের পাতার উপরে থাকবে হচ্ছে যেটা শুরমা তাদের চুলে তাদের তকে এবং তাদের চোখে এটাই পূর্ণাঙ্গ একটা সৌন্দর্য পূর্ণ একটা হচ্ছে সৌন্দর্য কোনো অবকাশ নেই এরকম রিবাইতে এসছে যে তাদের ভাষা হবে হচ্ছে আদি ভাষা তা কিনা উত্তম ভাষা সর্বোত্তম ভাষা হম আদি ভাষা সর্বোত্তম ভাষা যেহেতু আর সেই ভাষাটাই হচ্ছে কি তাদের ভাষা কিন্তু তার সনদ আছে কেননা সেখানে এমন দুটো রা বিশ্বস্ত না সাবতান তারা সাবথানা আলা আহ ইবনু আমরিনা গানি আমার উদ্দেশ্য আছে আলা মানে বাতাস সম্পর্কে মানে সুগন্ধির সঙ্গে কথা বলছেন সুগন্ধি এ সম্পর্কে কথা বলছেন চল্লিশ চল্লিশ বছর আছে মানে শুধু দূর থেকে সুগন্ধি পাওয়া যাবে চল্লিশ বছরে চল্লিশ বছরের দূর থেকে সুগন্ধি পাওয়া যাবে আজ তুমি একশো বছরের তাক অর্থাৎ সেটা বর্ণনা আছে সত্তর বছরের কথাও আছে সহি সন্নদে মানে এই সবই সহি হ্যাঁ এ বিষয়ে দুটো হাদিস রয়েছে সত্তর সম্পর্কে দুটো হাদিস অনে জায়গায় এই দুটো অর্থ বহু অর্থ প্রকাশ করবে অনেক আলমী মুশকিল পড়েছে আজ আহ যান প্রত্যেকটা হচ্ছে ফলের বহু প্রকাশ যেরকম হচ্ছে না যে হচ্ছে মানে দুই বহু ব্যবহৃত হয় এরকম মানে ওই জায়গায় হচ্ছে মূল কথা হচ্ছে যে আনোয়া ওই জায়গায় আনোয়া আমার মনে হয় রব্বুল মাসেরি কয়বুল মাগরি কইন এখানে রব্বুল মাসারি কি অল মাগারি অন্য এত আছে ঠিক আছে তো এখানে মানে খুঁজলে পরা হয়তো দু জায়গায় একাধিক আসারও পদি পারে উদ্দেশ্য আছে আসলে আসার বুঝতে পেয়েছো মানে আপত্তি নেই আমাদের আর এর মধ্যে সমন্বয় করা সম্ভব বলছেন বিক্রম সিন দরবোহা মিনগানি আবার অনেক সময় একশোর সঙ্গে পাঁচ গুণ করেও বলা হয়েছে মানে পাঁচশো মিয়াতন দরবোহা তাকে দি রোহু মিয়াতন এটা লিখেছে দরাবাহা বলে তাকে গুনগু করে হ্যাঁ গুন করে ঠিক আছে যে মিয়াতান মিয়াতন দরাবাহা ফাইল করে এগুলো দরাবাহা পড়া হুম মনে হয় হচ্ছে যদি পাশে গুণ করে কত হয় পাঁচশো কবিতার কারণে হয় বলতে কথা পাঁচশো একবার না বলে মিয়াতন মিয়াতন বিকমসিন দরাবাহা হ্যাঁ মিন গায়িমা নকশানি কোন কমতে ছাড়াই যে যদি তাই হয় তবে তা আগের মতই সম্ভাব্য বিষয় অসম্ভাব্য বিষয় না উনি এখন একটা মানে করে দেবে দিয়ে ওই জন্য যা করতে কি শখছে তো সেদিক থেকে তোরা কম বেশি মদুরি করছে পাচ্ছে হ্যাঁ কোরবান অবদান তাদের দূরত্ব তো ওদের দূরত্ব তো সত্য সমান নাই থেকে কেউ আছে চল্লিশ বছরের দূরত্বে কেউ আছে হয়তো মানে পাঁচশো বছরের দূরত্বে সে কিন্তু এটা এখন ব্যাখ্যা করছে আর কি করি হা ওহাই রান্নাতে মানে ভিতরের ভাগ ওপরের ভাগ মাঝের ভাগ নানা ভাগে সুগন্ধি অনেক রকম দেখতে পারে দেখা যাচ্ছে যে হয়তো উপরি ভাগের যে সুগন্ধি সুগন্ধি বা দেখা যাচ্ছে ভাগে সুগন্ধি হ্যাঁ এগুলো হচ্ছে যেতে পারে ঠিক আছে অথবা এখানে কেউ হয়তো উঠে কেউ ঘোড়ায় কেউ চড়ে কেউ হেঁচে হবে তো সেই হিসেবে এখানে বলা হতে বলা হতে পারে ঠিক আছে তো বলছে যে ঘোড়ায় চড়তে পারে ঘোড়া আছে কেউ কাউটে কেউ হাতিতে যেখানে যেভাবে যায় আর কি মানুষের সম্ভব কথার মধ্যে স্বাভাবিক তাকাল্লুফ পর্যায়ে চলে যায় কথা হচ্ছে যে যদি এরকম ধরা যায় যেখানে উদ্দেশ্য হচ্ছে আসলে মানে এক কথায় বহুদূর থেকে পাওয়া যাবে এটা হচ্ছে একটা ব্যাখ্যা জিনিসটা অথবা রাবিদেরও ইয়ে সহি সাপ ধরেও সাপ ধরেও তো রাবিদের ইয়ে হয় না মিস্টেক হয় না একশো জায়গায় পাঁচশো হ্যাঁ সে মনে করে না এরকম না এরকম মানে এটা হয় ছাপ ধরেও তাই সেগুলো হচ্ছে মানে এইটাই আঁকে রাখতে হবে এরকম না তবে ব্যাখ্যাটা করা যাবে মানে এই রকমই মানে দরিদ্র ব্যক্তিদের তারাতে প্রবেশ করার ব্যাপারে দুটো পুথে পুথে হারে রয়েছে আগে যাবে তো দুটুই এ বিষয়ে সহি আর কি দুটোই মাহফুজা প্রথম রাখতে বছর আর দ্বিতীয় আমলের সমান নাই ঠিক আছে এখন ফকিরদের মধ্যে সবাই তো এখন যাবে না জানা তাদের মধ্যে কেউ যাবে পাঁচশো বছর আগে কেউ যাবে হ্যাঁ তখন বছরের পাশটা চলেছে মাধো কেউ যাবে কেউ যাবে তিরিশ বছর ২০ বছর হ্যাঁ আহলে মৌলিক ভাবে তাদের মানে এই হাদিস ঠিক এভাবে নেওয়াটা এই হাদিগুলো এভাবে নেওয়াটাই হচ্ছে মানে এই সংখ্যা ঠিক এভাবে গুরুত্ব দেওয়াটাই মানে ঠিক না আমি তারপরেও কি সব সব যাবে সমন্ব করার চেষ্টা করি আর কি আচ্ছা আও যাবে হাসবে তাফা ফিল আগে কেলা হুমালা সাক্ষা দানি অথবা ধনীদের মধ্যেও সবাই সমান আমলদার না আর এই যে ফকির মধ্যে সবাই যে সমান না আগপাতে আছে আমলে সমান না এই দুটো জিনিসই কি কোন সন্দেহের আছে না বাস্তবে এটা বাস্তব এটা পাওয়া যায় ঠিক আছে নবীরা তাদের মজদার অনুসারে নবীদের মজদা আছে সে মজাই কি তারা পাবে এটা আল্লাহ দানা মহান দাতার মাওয়িবাহী এটা আরমাদ মানে তার উম্মাদ হ্যাঁ তারাই হবে হচ্ছে অন্যান্য সৃষ্টির ঢোকার সময় কহুম বেব কি আসবা কুহুম ইসলামী এবং এইবার মধ্যে যারা বেশি হচ্ছে ইসলাম এবং কোরআনের ব্যাপার যারা আগে যেমন যে এই জন্য তিনি প্রথমে যাবেন তিনি প্রথম দিকে প্রথমে এনেছেন লিজা এই কারণে আবু বাকর হুয়া শিব হ্যাঁ মানে আবু বাকর হুয়া সিদ্দিক মানে আউ বাকর সিদ্দিক এদিন ওয়া আসে দলিলওয়ালা মানে দলিলওয়ালার কথা আল্লা রসুলের কথা যে মানে তিনি যাবেন বর্ণনা করেছেন যে প্রথম যার সঙ্গে আল্লাহ আর সাহ মুসাফা করবেন যিনি তা দাতা দানওয়ালা ইসানের মালিক ইসান বলেছেন দান আর তাদের মধ্যে ঢুকবে যিনি কাপড় থেকে দমন করেছেন ফারুক উদ্দিন আল্লাহ আল্লা ফারুক না সেরু কৌলি আল্লাহ এবং রসুলের কথার সহযোগী সাহায্যী এবং হচ্ছে ইমানের শরীর সহযোগী আর সহযোগের কিন্তু এই আদেশটা দুর্বল সেখানে একজন রাবি হ্যাঁ তার ব্যাপারে তিনি আঘাতপ্রাপ্ত আরকি মানে তার ব্যাপারে মন্তব্য আছে স্পষ্ট মন্তব্য রয়েছে করা হয়েছে খরিদান হচ্ছে কিন্তু মাফুল তোমার হচ্ছে ইউসাম্মানিদান খালিদুন ইউসাম্মিদান মনে করো এটা জন্য কি আছে মাফুল হাস যেহেতু এবং যেহেতু জিনিসটা হ্যাঁ এই বিষয়েটা এ বিষয়ে অস্বীকার করা যায় না গয়রজি নকরণী এটা অস্বীকার করা না অবশ্যই তিনি খাস হয়ে দিতেন দিতেন এটা এটা করা যায় না এখান তো আসবে না গেলে বলো হ্যা এটা একটা আল্লাহ প্রশংসা করে অতিরিক্ত হ্যাঁ আল্লাহ হালাত আছে সর্ব অবস্থায় মানে দুঃখের সময় হোক কষ্টের সময় হোক এটা মানে আল্লাহর প্রশংসা করে বিষয়ে আদেশ আছে আরকি মানে যে ব্যক্তি প্রশংসা করে সে ইতে যাবে দাঁড়াতে যাবে এবং শহীদ আদেশটা এখানে উনি করেছেন আরকি কবিতার আলোকে এই যে যে আল্লা আদেশও পালন করেছে আর হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আফিফ জু ইয়াল যে ব্যক্তি হচ্ছে মানে ই করে আর কি করে দেখ আলোচনা তো আমাদের আরকি যদি সে হচ্ছে সুখে থাকে সচল থাকে তখনও সে কিন্তু কি করে প্রশংসা করে করতে থাকে বা প্রশংসা অবস্থা মানে অবস্থা সকাল করে আসলে প্রশংসা করতে করতে থাকে অথবা সে যদি দুঃখে থাকে তখন আবার এই ব্যক্তি তার মহান রপকে চিনতে পেরেছে মহান রক্ত আমার উপরে আমি মুখ কালো যে সেটা যাবে আল্লাহ মানে এই যে মাছে আল্লাহ পালিয়েছ আল্লাহ দিকে পালিয়েছে মানে ভয় পাও পালাও যাবো কোথায় তার কাছে ভয় পাচ্ছ তার এই ব্যক্তি তার ইলাহকে চিনতে পেরেছে তার বৈশিষ্ট্য গুলো তার যে গুণাবলী তার যে ক্ষমতা তার যে সিফাত এগুলো সে জানতে পেরেছে তার কি যে ঐশী যেফাত মানে রব্বানি মানে হ্যাঁ মানে ঐশী এক কথায় যে নিশ্চিত এটা কোরআন রয়েছে আমার দাঁড়ি মোতায়াকুন আহুয়াল জাদির আলী কালি সানিয়ার এই ডানটা পাওয়ার সে অধিক যোগ্য এই ডানটা পাওয়ার সে অধিক যজ্ঞ তার কি হবে সব্বা কুন্দ এখানে সাবাক হবে সরি সাবাকি আছে সাবা কুমবে গে তাওয়ানি মানে সে আগ্রহবর্তী হলে তো মামলুক এক বসুন সাব্বাক সাবা কুমবে গরি কোন রকমে কাল বিলম্ব না করে দরিদ্র গরিব মিলহা মানে পিড়া পিড়ি করে চাওয়া কারো কাছে যে টাকা দাও কাকিম হয়ে গেলাম পিড়া পিড়ি করে না হ্যাঁ চেয়ে বাড়ায় না নিজেকে মানে সেব রাখে মহিলা মেয়েদের ক্ষেত্রে বললে পরে তার ইয়ে বোঝায় সতীতা বোঝায় আর পুরুষের ক্ষেত্রে তখন বলা হচ্ছে গরিবের ক্ষেত্রে দরিদ্রের ক্ষেত্রে তখন হচ্ছে তার যে নিজের যে মুখে আসবে নাকি হ্যাঁ একই ওর ইফা হেফাজত করে আর কি রক্ষা করে আচ্ছা একটা পাঠ গেল তাই না হিসাব আসলে কটুকু হলে জান্নাতের সংখ্যা এবং তার হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে একটা জাতীয় নাম যেমন ফল জন্নাথ এটা জাতীয় না জানাত বলতে গেলে ওরকম জায়গা বোঝায় ছোট বড় হ্যাঁ সোনার রূপার বিভিন্ন রকমের জায়গা বোঝায় তো জানাত একটা জাতি নাম বুঝতেছো যেমন ফল ফলের মধ্যে আম আছে নানা রকম ঠিক আছে তা হচ্ছে অনেক কিন্তু দুই প্রকার মানুষ প্রথমে দুই প্রকার নারী পুরুষ এরপরে কতক্ষণ ঠক বাট লাল ভরসা তালু এই যে একটা ব্যাপার আছে ঠিক আছে প্রথমে কি দুই প্রকার আসলো হা না মানে একটা হচ্ছে সোনালী মনে করো সোনা সোনার জানা জাহাবি দুটো হচ্ছে সোনালি দুই প্রকার তার মধ্যে দুটো হচ্ছে সোনালি এক প্রকার মধ্যে পড়ে দুটো পুরুষ মনে করো এরকম মনে তো যাহাবি আর কি জান্ন আমা আমা হিমা এখানে সেটাই উদ্দেশ্য এখানে আরকি যে দুটো জন্নাথ হচ্ছে এই দুটো মিলিগুড় মিলিয়ে কিন্তু একটা একটা প্রকার প্রকার মানে যাহাবি যে সোনার বিকুল্লিমা হাওয়া তা হোক যা মধ্যে আছে হাওয়া হলি অলঙ্কার হোক হোক অমিন বুনিয়ানি আর বাড়িঘর হোক মানে যাই আছে না কারণ সবই কি বুনিয়ান মানুষ ভবন বুনিয়ানি মিন হলি নিন এইভাবেই এভাবেই হচ্ছে রোপা দুটো রোপা দুটো মানে এটা আসলে এই কথাটা আমিও মনে করতাম অনেকে এগুলো দারুল খোল মাওযা আদ দারুল সালাম এরকম আমরা আটটা নাম করে ফেলি হচ্ছে ইদাফতুল্লিমান এটা নাম বলা হচ্ছে বলা বলা হতে পারে যে লম্বা ফর্ষা দয়ালু হ্যাঁ তারপর দেখা বীর একই ব্যক্তির ঐগুলো কোনো আসলে পৃথক পৃথক জান্নাত না এগুলো হচ্ছে সব মানে অর্থের কারণে তার দিকে সম্পর্কিত করা হচ্ছে জান্নাতের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেই সমস্ত বৈশিষ্ট্যের কারণেই এরকম একটা নাম দেওয়া হয়েছে সেক্ষেত্রে বৈশিষ্ট্যের কারণে এটা বৈশিষ্ট্যগত না ঠিক আছে সেটা কিন্তু অর্থ রয়েছে তার একটা ইয়ে রয়েছে এখানে এটা আমার পরিমাণ কথা যেটা হচ্ছে আসলে কি এগুলো সব হচ্ছে এই জন্যই নামগুলো যা করলে আবার আটের বেশি হয়ে যায় সবজি করে দেয় তো দেখা যাচ্ছে কি যে হচ্ছে এই সমস্ত ইয়ে গুলো মানে তার যে বৈশিষ্ট্য আছে সেইগুলোর সেইগুলোই এর কারণ হয়েছে এই সংযুক্তির হ্যাঁ আচ্ছা মৃধাতান প্রথমটা সরি মানে প্রশংসা করার জন্য যে শান্তির স্থান মা গায়ে টিভি আইন ব্যাখ্যা করার জন্য আরো ব্যাখ্যা দেওয়ার জন্য মানে পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য বর্ণনা দেওয়া হয়েছে ওটা হল সাবধান সাবধাননাথ শান্তির জায়গা সাবধান পরিপূর্ণ সাবধান ভাবে আসে সেরকম আর কি হ্যাঁ মানে স্থায়ী বসিস বলে তো বাসিত বসিস্থান মানে স্থায়ী বাসিস আল্লাহ মান হল আল্লাহ রহমানী ফিরদাউস আছে কিন্তু ফিরদাউস আছে সত্যি আর সত্যি কি উত্তম উৎকৃষ্ট আসাত আছে উৎকৃষ্ট অবস্থান মানুষের মধ্যে যার পথটাতে বড় তার জন্য কোরআন পাঠানো হয়েছিল হুম আল্লাহ এই তার নাম হচ্ছে অসিলা শুনেছ না কথা বলা হয়েছে অসিলা আর সেটা হচ্ছে সর্বোচ্চ সম্মানের স্থান সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ পদ পদ যা খালেজ ভাবে রসুলের জন্য হবে আল্লাহর দয়াই ফাদ রহমানি বেবায়ানি জান্নাতের মধ্যে এই সুরা রহমানের মধ্যে জান্নাতের এই যে শ্রেষ্ঠত্বর ব্যাপারটা কম যে ব্যাপারটা এটা স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে মোটের কথা বলা হয়েছে তার মধ্যে দুটো হচ্ছে সে উৎকৃষ্ট হ্যাঁ আর আর দুটো হচ্ছে তার থেকে অপেক্ষাকৃত কম কম হ্যাঁ ফাদ মাহদুল এই শব্দ দুটোই উত্তম দুজনাই উত্তম কিন্তু একটা আছে ওই ফাদিলের কারণেই এই মাবদুল হয়েছে মামা মাহুল হয়েছে আর নিজেই ফাজিল তার তো সে তো মফদুল পড়ে না ফাদিল হইয়া আছে তার নিজের কারণে দশটি কারণে কিন্তু সেটা কবিতার ছন্দে বলা মুশকিল আসুরু নাজমুহা বিউজানি কবিতার যে সন্দেহ ছন্দ মিলিয়ে বলা মুশকিল তো বলছে মুশকিল না হতো না দিতাম বলা হবে একটু খেয়াল করলে পারে সে পেয়ে যাবে চেষ্টা করলে পারে যার ইয়ে আছে তালু মানে প্রকাশিত হওয়া প্রকাশিত প্রকাশিত গত বছর না তো চলছে উস কে ফের দাউসের ভিত ইয়ে করেছেন নিজ হাতে মানে ফেরদাউজের আদেশ আছে আর যে নিজ হাতে হচ্ছে ই করেছে তিন দা টাকা মুলিল বুনিয়ানি যখন তার সমস্ত হচ্ছে মানে ইয়ে পূর্ণ হয়ে গেছে আর কি তখন সেটা নিজ হাতে তারা ইহা এবং তার দুই হাতি ফিরদাওয়া উত্তম ভাবে আতক লি বিনা ইহা তার দুই হাতি ওই ফিরদাবসের যে ভিত্তি তার যে ভবন বানোলা কথায় মানে হেয়া ফিল জেনা নি আদাম এই ফেরদাউন হচ্ছে রান্নাতের মধ্যে আদমের মতো আর হচ্ছে তার ভিত্ত রচনা করেছেন তাই ওটা হচ্ছে আদমের মতো মানে আদম যেরকম মানুষের মধ্যে বা স্বর্ণ প্রচার প্রমাণিত হয়েছে জান্নাত টাও হচ্ছে অন্যান্য উপরে কি জিনা অবহিন আর আদমকে সম্বন্ধ দেওয়া দুই এই কারণে হাত ধরা ত্রিকম জাহামি সি যে জাহামিয়া সম্প্রদায়ের লোক তাদের হচ্ছে তারা এই শ্রেষ্ঠত্ব স্বীকার করে না বা ঠিক আছে কেননা হচ্ছে সে তো অস্বীকার করে সে তো আল্লাহ সিফাত মানে সিফাত এখানে বলা হচ্ছে যে উনি যে ইয়াদকে ইয়াদি মনে করা হাতকে হাত মনে করার ব্যাপার ওদের ব্যাখ্যা করেছে না যে কুদরাত আল্লাহর সম্মা শক্তি পরে বলছে আমি আসছি বলছে অল আক আকিদাহ আল্লাহ অবদ্ধ সন্তান তার বুধের সঙ্গে আরো এর সঙ্গে আমি আদম সন্তান পিতার এক সম্মান সেদা হ্যাঁ মানে কোনো কুদুরতি হিমাস বলছে দুটোই আল্লাহ কুদুর বাংলাদেশ বানানো হয়েছে এবং হাত হাতের কোন ভূমিকা নেই আল্লাহ মা রবী হেলমানি ওই যে মানে ছয়ত এবং আদম উভয়ের প্রতি আল্লাহ অনুগ্রহ তাদের নিয়ামত এবং তাদের তাদের সৃষ্টি করা হ্যাঁ সবই তো আল্লাহ নিয়ামতের মধ্যে আসলো ফাদল তার ফাদলটা কোন দায় হলো ওখানে হাত মেনে নিলে পরে কি হচ্ছে হাতের ওপরে আসছে হাতের না মেনে নিলে পরে কি হচ্ছে এখন দেখা আল্লাহ বলছেন খলাক আদাই সাদা করিল না কেন হাতে ইয়ে করলাম এটা আসলে একটু চরম পন্থা আর কি আসলে তিনি যে কোনো জিনিস মানে আমি চাপিয়ে দেওয়া আমি সংক্ষেপেক্ষ কথাটা বলি যে এবং নব্বই ব্যাখ্যাটা যদি এখানে বলি সেটা বলছে একটু পরে তার আগে কুদ্রতের মধ্যেও বা মাসিয়াতের মধ্যেও যে সব মাসিয়াত সমান আবার কুদ্রতের মধ্যেও যে মানে সব কুদ্রত সমান যত্নে করা হয় আমি যত্ন খুঁজে তৈরি করেছি কালিমা কালিমা তুম এ কারণ হচ্ছে কয়লা কোন সৃষ্টি না কোন সৃষ্টি কোনতে সৃষ্টি নাই দেখা যাচ্ছে কি এটা হচ্ছে একটা সহজ একটা ব্যাপার এটাকে একটু মানে গভীর ভাবে না নিয়ে বিষয়টা মানে সোজা খুঁজি বলা যে আল্লাহ হাত অস্বীকার করলে পরে তাহলে এখানে বিশেষ মর্যাদা নেই এটা একটু একটা একেবারে গোড়ামি কথা এটুকু মানে হাত আছে কিন্তু হাত শিকার না করলে যে সেটু শিকার হলো না আসলে দেখা যাচ্ছে যে হচ্ছে মানে এরকম প্রচুর ইয়ে আছে আরো এরকম উদাহরণ হচ্ছে মানে ইতে রয়েছে আরকি এখন আসা যাক যে হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যাটা দেখো যে অন্ত মানুষের দুই হাতের মধ্যে দিয়েছি যে আমি ক্ষুদার্থ ছিলাম আমাকে খাওয়াব নি যদি এরকম নোকসান গুলো নাকায় এগুলো এগোল এগুলো নোকসান নিশ্চিত তো দেখা যাচ্ছে আঙ্গুলও আমাদের কাছে নোকসান যে মানে ঠিক আছে তো এই জন্য ওই তিনি নিজের উপর সাপারদ করতে পারেন একটা নোকসান করতে পারেন যদি সেই যদি ধরে যে আলোচনা তালা মনে করো যে ব্রয়ালকে দিয়ে তৈরি করলেন তার দুই হাত কে নিজের দুই হাত বসেন ঠিক হবে কি যে হচ্ছে গনিমতের মাল আল্লাহ তার রসুলের ওরা আল্লাহকে ধোকা দেয় এই যে রসুলের কাজটাকে নিজের ওপরে সাপার করে দেয়ার ওরা যদি জিব্রাহ কে দিয়ে তৈরি করার মাধ্যমে বলেন যদি এটুকু কেউ বোনাবো যে আল্লাহ তার কাছে কি একটা জাতি অপরাধ করছে পাপ করছে তার মধ্যে কেউ কেউ ফিরে আসছে আর যখন রসুল পাঠাচ্ছেন অথবা মাধা যান তার হাতে মানে আমার হাতে দেখা যাচ্ছে তার হাত আমার হাতে যায় আমি তার হাতে যাই হয়তো কিছু বলা হবে না আমাদের আগেও বলেছে যেটা এনারা খ্লা কথা মনে করে ওইটা যে হাতি বলা না তোমরা যে আলোচনায় আমি রোহা বেলা কায়ুস না কায়ুস যা দেখে শিকার করতে হবে এবং বহু লোকই বলছে না বলছে না বান্দায় ফেললো ওইটা থেকেই তারা পানা সমস্যা এই ব্যাখ্যা এবং এমন একটা শব্দ যেটা প্রচলিত একটা ব্যাখ্যা করা যায় আমার ভাষায় প্রচলিত আর এমন একটা যেটা প্রথম দিকে যায় দুটো মেয়ালের পরে দেখারা মানুষ না রুহি শুধু কি রোহি ফাঁকা বলে এখানে হচ্ছে যে তার মধ্যে আমার রোগ ঢুকের কারোর আল্লাহ মালায় কাত তাহলে সেতু বেশি হতো আল্লাহ মালিকা রুহাই আর যদি আল্লাহর রুহ হয় আস্তে শেষ হয়ে গেল তাহলে মালখানা খাইতাম যদি রু হেও বলছে কি না খাতুল্লাহ আল্লাহ আর বাকি গুলো খেতানো বাকি রু তো আল্লাহ বিশেষ প্রকারী এই বিশেষটা হচ্ছে মানে কি আমি একটা কোন মানে আমি একেবারে আল্লাহ ওই ওই মানে হাতে না খাতুল্লাহ আল্লাহ সমান আল্লাহকে বেশি সম্মান দিয়েছে সে ক্ষতি করাটা কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল বিশাল একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে কিন্তু সামান তো এর কারণে বলছে সবাই তো না ফাঁকা ফিলিমের রু একই ফাঁকা বলে কথা বলছে যে রু খুটে দেওয়ার কারণে আমি ফুঁকি দিলে বা কি করো যাই অনেক রেখেছে তো এইটা মানে যাই হোক বেশি আল্লাহন হয়তো কোনো ইয়ে ফজল প্রমাণ করেনি তারা হয়তো এটা বলেনি সেখানে দুই হাত নেই আলাহমা ওয়ান দুজন দিয়েছে নিয়ামত দিয়েছে দান করি সবাই তাদের পক্ষ থেকে সেক্ষেত্রে যখন হচ্ছে মানে তিনি যখন ইয়ে করা মানে গাছ এখানে আগে আগে গাছ রোপন কথা বলা আছে হ্যাঁ যখন বাড়িঘর ঘর বানানো হয়ে গেল ফেদার মধ্যে আল্লাহ নিজের হাতে কেউ সেখানে গাছ বপন করেছেন কদা রে গরসা তখন আল্লাহর মহান আল্লাহ যখন গাছ লাগানো শেষ করলেন কদালতা কেনামি তখন বললেন তুমি কথা বলো কেন তুমি ভাইয়া নি তখন সেই সঠকলো এভাবে কথা বলো ق الأبد الذي هو مؤمن ماذا خله من الساني شيء عند কত দান তার জন্য আপনি জমা রাখছেন মানে কিংনাহীন হুম وَالَّذِينَ هُمْ فِي فُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ثُمَّ الَّذِينَ يَتَغَاوَلُونَ وَيَأْذُونَ أَزْوَاجَهُمْ بِاللَّغْوِ فَهُمْ مُصِرُّونَ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ وَالَّذِينَ هُمْ عَلَىٰ হয়ে গেছে তখন আল্লাহ ফেরদ কে বললেন কথা বলো তখন ফেরদাওয়ট হয়ে ছোট ভাবে বলছে কদা হলা হেলবো মানে ওনা আমি মা আজিমা সানি সত্যি সত্যি আবু দারদা তার নাম কিনা তিনি একটা হারিস বলেছেন যা কিনা বহু বড়ই মহানি হালা বাতিল শোনার পরে বান্দা কোন বান্দা মুইন বান্দা তার ইমানের পরিমান অনুযায়ী ইমানের যে স্বাদ পেয়েছে তার অন্তরে যতটুকু মানে স্বাদ আছে সে সে অনুযায়ী বিনোদিত হয় আর কি বিনোদিত বিনোদনে কেঁপে ওঠে কথা শোনার পরে তার অন্তরে যতটুকু ইমানের স্বাদ আছে গাঢ় সে কি করে নিকার দাদা বেশি সে সেই অনুযায়ী হচ্ছে মানে আনন্দে প্রকম্পিত হয় বিনোদনে প্রকম্পিত হয় তরাবান মা আবাদানিও কালা এরাম কথা বলতে পারেন না তিনি কে তিনি তোর তো জানতেন বিজাল ইরফান বিজাল ইরফানি যা মানে কিন্তু হাজার ওই জালিকা সেই হাদিসে এসছে হাদেশটা আমি দেখলাম অনেক জায়গায় সুশলাম থেকে তো আছে সেগুলো দুর্বল মনে হয় আমি আমি মাখ পালাম না ভাব থেকে বলা আছে যে মাখটা সহি মানে তারপরে দুর্বল আর মাছি সেভাবে পাইনি আর কি যাই হোক কাজের আলহতমতলা মানে তিনচে সময় আলহমাত নেমে আসেন আর কি একটা হলো মানে যখন তিনি মানে নেমে আসেন খেদা হনজোর ফেলে খেতে হবে মানে তার মধ্যে একটাই তিনটি সময় তিনি হচ্ছে নেমে আসেন অমূল কিতাব কিতাব হচ্ছে যে দ্বিতীয় কিতাব চোখ দেন ওই হাদিস এরকম যে কিতাবে আর দেয় না হাদিসটা ওখানে আছে এরকম যে খেতে আর কেউ হ্যাঁ লাইন মানে রাতের তিন ঘন্টা বা তিন মুহূর্ত মানে বাকি থাকা আল্লাহ আসেন প্রথম ঘন্টায় সেই কেতাব তিনি চোখ রাখেন তখন তিনি মুছে ফেলেন তিনি হচ্ছে ইয়ে করেন সুমায় ফিরিয়া তারপর দ্বিতীয় দ্বিতীয় মুহূর্তে এসে দ্বিতীয় পর্দায় এসে ফিজান্নাতে আদমিন তিনি আদম জানাতে রাখেন আর কেউ দেখবে নাহ আহাদ তাতে যা কেউ দেখেনিখা আতেন এরপর লাস্টের ইয়ে আমি কেউ কি হচ্ছে ইয়ে করবে না আমি তাকে দেবো চাবেনা আমি তাকে দেব ঠিক আছে আল্ আল্লা ফাহাজ আমার কাছে এইটা হচ্ছে ওনার মনোনয় সেটা নিয়ে কোথাও ভাষায় বলছে কি বলছেন মিরন আসারন আদিম আসানি নিজের মতো বলা যায় না তিনি কি আর তিনটে সময় তিনটে মুহূর্তে আল্লাহ অবতীর্ণ হন এই কথা সেখানে বলা আছে হুন মধ্যে একটাই আগেরটা বাতিল করেন নতুন করে ঢুকান প্রবেশ করান হম তাহলে কি বলছেন সেটা কি কিভাবে হয় তার মাধ্যমে মানে তিনি যে প্রজ্ঞার সাথে করেন এবং তার যে ক্ষমতা প্রবল ক্ষমতা বীরিন এবং দয়া আনানি আরো অধিক দয়া মানে বলছেন ফাতা আল্লাহ আলিমা মা হুমা মা এই কারণে দেখা যায় রাত্রে শুয়েছে একরকম অবস্থায় আর সকালে উঠে তার অবস্থা অন্যরকম হয়ে গেছে আশোক মানুখুর কেন কিহে কি হয়ে যায় চল হয়ে যায় কি মা হুমা মিসলানি যে দুটো সমান নাই আলাদা আলাদা আলাদা আলাদা দেখা যাচ্ছে যে তার ইয়ে বিষয়গুলো মানে তার বিরুদ্ধে তার মানে ঘুমে থাকা অবস্থাতেই তার কাজগুলো কাজ কর্ম কাবার হয়ে গেছে কিন্তু সে কিন্তু খোঁজ নেই নিচে আসবে আর কি আদ নিন তিনি আদনার দিকে তাকান জান্ন সেখানে থাকবে কি রসুল আমা এবং সিদ্দিকরা শুধু এরাই অতএব তুমি কাপড় শুও না মানে পিছিয়ে দেওয়া ঢুকি তার প্রতিরূপ ও কোন অন্ত কল্পনা করতে নি তার প্রতিরূপ মিশাল হ্যাঁ আল্লাহ ক্ষমতার অধিকারে তিনি বহু অনেক বড় আর লাস্টের এই পৃথিবীর দিকে এই নিকটবর্তী মধ্যে এই এই আকাশের দিকে আর বলেন কোন তহব আকারী অনুতপ্ত ব্যক্তি আছে কি নাদুমানি অনুতপ্ত এমন কি এভাবে যখন সে নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে তাই তো না ফজরের আগে শেষ হয়ে যায়নি বলছেন যে লম্বা করে আরকি তিলকাল করে আরি এটা হচ্ছে কোরআনের কি সাক্ষ্য সাক্ষ্য বুঝতে পেরেছো তাহলে হা হাদি ছবি তলি হিওয়া সিয়া কিওয়া তামা হি ফি সোনাতে পরিপূর্ণ রয়েছে সোনা তবাণী সোনানী তাবরানিতে আরকি হম সীশ পরিপূর্ণ ভাবে রয়েছে